তোমার সঙ্গে কথা বলাই বৃথা এখান থেকে ঠিক আছে তাহলে আমার পাতার সাজটা নষ্ট করে দেবে চলে যাও এখান থেকে এবার খুশি তো কি যে বলো ডুমুর ওরা তো শুধু বাসা বাঁধতে চায়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 সে যাই হোক কি বললে বাসা বানাবেই চাই না একটা গাছ জঙ্গলে একটা জায়গায় দাঁড়িয়ে আছো তোমার আরও কাজ আছে মানে সে যাই হোক তোমাদের ভন ভনানি আমি শুনতে না চলে যাও চলে যাও বলছি টুম ওরা মৌমাছি প্রকৃতির জন্য যদি প্রকৃতি চাইতো আমার ডালপালা নষ্ট হোক তাহলে প্রকৃতি আমাকে কখনোই এত সুন্দর আর মজবুত করে বানাত না আমি প্রকৃতির এক অপরূপ সৃষ্টি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 দুজন কাঠুরে জঙ্গলে এলো বাড়ি বানানোর জন্য তাদের কাঠ চাই তারা আম গাছটা দেখে ভাবলো এটাই কাটবে তাদের কাজের জন্য একেবারে উপযুক্ত কিন্তু তাদের মধ্যে একজনের কিছু একটা নজরে পড়ল দড়াও ওটা কি একটা মৌ চা এই গাছটা কাটলে মৌমাছিরা হুল পুটিয়ে দেবে ও হ্যাঁ চলো আরেকটা আম গাছ খুঁজি কাঠুরেরা আরো এগিয়ে যেতেই লম্বা দেখে তাদের খুব পছন্দ হলো ডুমুর গাছ কাটতে লাগল সে জঙ্গল ছেড়ে যেতে রাজি না হঠাৎ তার মনে হলো পাখিরা কেউ নেই আমার লাগছে ওরা আমাকে কি করতে চায় আম সব সে জঙ্গলের সবকিছুর ওপর রেগে থাকে আমরা ওকে সাহায্য করব? এই কারণেই তো আমি ওকে তোমাদেরকে সাহায্য করতে বলেছি করেনি এই ব্যাপারে গর্ব করে যদি আজ মৌমাছিরা ওর ওপর মৌচাক বানাত তাহলে কাঠুরেরা ওকে আজ কাটত না তাই ওর এটাই পাওনা ছিল না ডুমুর যা করেছে না ছেড়ে দিতে পারি না সাহায্য করতে হবে মোমাটির দল সব বেড়ে এসো তুমি কি বললে আমি কিছুই শুনতে পাচ্ছি না এখান থেকে পালাতে হবে মৌমাছিরা ফুল ফুটিয়ে দেবে ওদের বিষে খুব যন্ত্র হয় চিৎকার করো না জ্জা না আমি দুঃখিত মৌমাছিরা আমি যা ব্যবহার করেছি তারপরেও তোমরা আমাকে সাহায্য করলে আমাদের ধন্যবাদ দিও না ডুমুর सब समय तुम व्यवहार करहकार खराब व्यवहार करबोना सत्य बोल विश्वास करो